কোন জায়গা থেকে আত্মপ্রাশ করবে এই প্রসঙ্গে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দার্জাল আত্মপ্রকাশ করবে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দার্জাল আত্মপ্রকাশ করবে তো খোরাসান ইরান বা মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়ার একটি অঞ্চল এবং বর্তমানে ইরানের একটি প্রদেশের নাম খোরাসান কিন্তু পৃথিবীর সব জায়গায় সে যেতে পারবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় দার্জাল যেতে পারবে তো দারজালের ফিতনা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন আদমের সৃষ্টির পর থেকে শুরু করে বিচার দিবসের আগ পর্যন্ত মানে কিয়ামতের আগ পর্যন্ত দাঁতজালের থেকে বড় আর কোনো ফিতনা নেই আদমের সৃষ্টির পর থেকে বিচারের দিবসের আগ পর্যন্ত দাঁজ্জালের চেয়ে বড় আর কোন ফিতনা নেই রাসুল্লাহ আরো বলেছেন যে দাদ্যালের কাছে থাকবে জান্নাত আর জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত সহি মুসলিমের হাদিস। অর্থাৎ সে এমন সব নিয়ামত নিয়ে হাজির হবে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 দাঁতজালের ফিতনা সাহাবাররা বর্ণনা করেন যে একদিন রাসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বললেন যে আমাদের মনে হচ্ছিল যে দাঁতজাল বোধহয় এসে পড়েছে এরপর আমরা যখন বললেন তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কি হয়েছে আমরা জবাব দিলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বলেছেন যে আমাদের মনে হচ্ছে মদিনার খেজুর গাছগুলোর আশেপাশেই বুঝি দাতজাল এসে পড়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে আমার জীবদ্দশায়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 কঠিন অবস্থার কথা শুনে শাহবারা আসলে প্রথমে কোন বিষয়টা চিন্তা করলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন সালাত সম্পর্কে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটা চিন্তিত ছিলেন সালাত নিয়ে দাদ কথা শুনেও তারা সালাত আদায়ের কথা ভুলে যাননি বরঞ্চ সবার আগে তাদের মনে যে প্রশ্ন জাগলো সেটা হচ্ছে সালাত আদায় তো তারা আসলে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না উদ্বিগ্ন ছিলেন না তাদের দুনিয়া নিয়ে তার পেরেশান ছিলেন না দার জলের কারণে মুসলিমদের উপরে যে জুলুম নেমে আসবে এগুলো নিয়ে আল্লাহ ইবাদত কিভাবে করবেন তাদের অন্তর দুনিয়ার সাথে দুনিয়ার আরামায়শ ভোগবিলাস উন্নত জীবনযাপন এগুলোর সাথে সংযুক্ত ছিল না সাহাবাদের অন্তর সংযুক্ত ছিল আল্লাহ সাথে সালাতের সাথে তো এটাই ছিল এই কারণে তাদের প্রথম প্রশ্ন প্রথম মৌলিক চাহিদা তারা বললেন যে ইয়া যে দিনটা এক বছরের সমান হবে সেই দিন কি আমরা প্রত্যহ সালাদালাদি পাঁচ সালাদ সালাত আদায় করি সেটাই কি যথেষ্ট হবে কিনা রাসুল্লাহ সাল্লাহাম তখন বললেন যে না তখনকার জন্য তোমরা আনুমানিক হিসাব করে নিয়ে সালাত আদায় করবে অর্থাৎ দৈনিক যতটুকু সময়ের মধ্যে আমরা পাঁচবার সালাদ আদায় করি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 এবং তাদের ওলান ভর্তি থাকবে দুধে তো দার্জালের বৈষয়িক এবং অলৌকিক কিছু কিছু ক্ষমতা থাকবে যার দ্বারা সে আকাশকে বৃষ্টি আদেশ করতে পারবে জমিনকে ফসল উৎপাদন করার আদেশ দিতে পারবে এই ধরনের দারজাল নিয়ে আসবে দুনিয়ার ধন সম্পদ এগুলো মানুষ খুব পছন্দ করে ভালোবাসে দার্জাল সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে ধোকা দিবে এভাবে সে মানুষকে বিপদগামী করবে এরপর রাসুল্লা সাল্লাহাম বলেন যে এরপর দার্জাল আরেক দল লোকের কাছে যাবে এবং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 এইরকম কঠিন মারাত্মক হবে দাঁত ফিতনা তো দাঁত জাল জমিনের উপরে হাঁটবে এবং তার ভিতরে সমস্ত সম্পদে যে সমস্তকে আদেশ করবে এরপর জমিন থেকে মহামূল্যবান সমস্ত সম্পদ তার সামনে মৌমাছির ঝাঁকের মতো জড়ো হয়ে যাবে আপনারা জানেন যে রানী মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে আসে তখন অন্যান্য কর্মী মৌমাছিরা ঝাঁক বেঁধে সে রানী অনুসরণ করে যে দুনিয়ার ধন সম্পদ গুলো এভাবেই অনুসরণ করবে তো সুতরাং সেই মুহূর্তে যখন দাজ্জাল এভাবে মানুষকে ধোকা দিচ্ছে দাঁতজালের ফিতনাটা চলতে থাকবে এরপর আরেকটা এলাকায় দাজ্জাল একজন যুবককে ডাকবে এবং তরবারি দিয়ে সেই যুবককে জনতার সামনে দুই টকর করে ফেলবে এরপর সে আবার সেই মানুষটিকে ডাকবে মানুষের সামনে ডাকবে এবং আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি আবার হাসি মুখে জীবিত হয়ে যাবে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 এরপর আবার তাকে জীবিত করে দেই তাহলে কি তোমরা আমার প্রতি সন্দেহ করবে এই অবস্থায় হত্যা করবে এবং আল্লাহর ইচ্ছায় যেহেতু আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আবার তাকে জীবন দিবে তখন ওই মানুষটা বলবে আল্লাহর কসম এখন আমি তোকে আগের থেকে ভালো করে চিনি এরপর দার্জাল তাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু এইবার আল্লাহ তাকে আর ক্ষমতা দিবেন না এবং সে তাকে হত্যা করতে পারবে না তো দাজ্জাল সেই হত্যা করতে পারবে না আল্লাহ সেই তার ইমান এবং আল্লাহ করবেন এবং এই ফিতনায় বলা হচ্ছে দাজ্জাল একজন আরব বেদুইনকে ডাকবে তাকে ডেকে বলবে আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেই। তুমি কি আমারও পরিমাণ আনবে বেদুইন বলবে হ্যাঁ আনব তখন দুইজন শয়তান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 আশ্রয় প্রার্থনা করতেন যেহেতু রাসুলাম সব সময় এই দোয়াটা করতেন আমাদের উচিত এই দোয়াটা সময় পাঠ করা আল্লাহ নিকট এই দোয়া পেশ করা তৃতীয়ত দাদ্জালি ফিতনা থেকে বাঁচার উপায় যে সুরা কাহাফের প্রথম অংশ অথবা শেষের অংশগুলো তিলওয়াত করা কারণ রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্যে যে তাকে দেখতে পাবে সে যেন সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলাবাত করে কিন্তু কেন রাসুল সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলেন এ বিষয়ে কোন হাদিস নেই তাই আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না কেন রাসুল সাল্লাহাম সুরা কাহাফ আমাদেরকে তিলওয়াত করতে বলেছেন কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হয় সেটা হচ্ছে যে সুরা কাহাফের শুরুতে আল্লাহ সুত আসাবে কাহাফের বা গুহাবাসী যুবকদের একটা গল্প সেটা আমাদেরকে বলেছেন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 আসলেই এটা সঠিক মত কিনা বা সঠিক ব্যাখ্যা কিনা তো আরেকটা সাদৃশ্য দেখা যায় যে এই যুবকরা কেন পালিয়ে গিয়েছিলেন তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেন চলে গেলেন পাহারে। কারণ তারা তাদের দিন তাদের ইমান এবং ধর্মকে রক্ষা করতে চেয়েছিলেন তাদের দিনকে রক্ষা করার জন্য তো তারা সংখ্যা এত কম ছিল যে সমগ্র সমাজের সাথে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না আর দাজ্জালের জালের সময়ে সারা দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করবে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 চতুর্থ উপায় হলো তাকে এড়িয়ে চলা সুনানা আবুদাউদ্দে এটা রয়েছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যদি তোমরা শুনে থাকো যে দেখা গিয়েছে তাহলে তোমরা তার থেকে দূরে চলে যাও কারণ আল্লাহর শপথ একজন মানুষ এমন হবে যে কিনা নিজেকে মুমিন ভেবে তার সাথে দেখা করতে যাবে আর সেই সব দি সে যখন ফিরে আসবে তখন সেও দার্জালকে অনুসরণ করা শুরু করবে থেকে বাঁচার চারটি উপায় আমাদের ইমান দুই নম্বর ইস্তিয়া অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তিন নম্বর সুরাত কাহাফ টিলাবৎ করা এবং চার নম্বর তাকে এড়িয়ে চলা তার থেকে দূরে দূরে থাকা আরেকটি কথা যে রাসুলাম যেহেতু সুরা কাহাফের প্রথম দর্শায়তের কথা বলেছেন তো কাজেই এই অ্যাডগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে সেটা আমাদের খুবই উত্তম এবং এই অ্যাগগুলো মুখস্থ থাকা আমাদের জন্য জরুরি আর কেউ যদি সম্পূর্ণ সুরা রাখতে পারে বা মনে রাখতে পারে তাহলে তার জন্য আরো ভালো তো সব শেষে দার্জালের মৃত্যু কিভাবে হবে দার্জালের মৃত্যু নিয়ে কিছু কথা তা আমরা জানি যে মিথ্যা যত বড়ই হোক না কেন ধোকা যত বড়ই হোক যত দীর্ঘস্থায়ী হোক না কেন একদিন না একদিন সেই ধোকা বা মিথ্যা সেটা সত্যের সামনে প্রকাশিত হয়ে পড়ে তো কাছে যত ফিতনাই থাকুক না কেন তারও একদিন সমাপ্তি হবে মিথ্যা কখনোই চিরকাল টিকে থাকতে পারে না আর দাজ্জালের সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে মিথ্যা আর ধোকা নিয়ে তো তার মিথ্যা আর ধোকা তাকে এতদূর নিয়ে আসবে এবং সে এত অহংকারী হয়ে উঠবে যে একসময় তার পতন ঘটবে দাজ্জালের জলের ফিতনা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং প্রায় সবাই তার অনুসরণকারী হয়ে যাবে তো দাজ্জাল মানুষের বড় একটা ক্ষতির কারণ না হয়ে ধ্বংস হবে না আর কেউই তার সাথে লড়াই করার ক্ষমতা রাখবে না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 কখন ঈসা আলাহিস্লাম আবার পৃথিবীতে পুনরায় আসবেন ইসাইম নে মারিয়াম আলাহিস্লাম কখন দুনিয়াতে আবার আসবেন এই অপেক্ষায় তারা থাকবেন তো যেভাবে আলাহ সুমতালা দাতজালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তাকে শক্তি দিবেন তেমনি ভাবে আলাহ সুমতাল আবার সাইদিনা ইসা আল্লাহামকেও বেশ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যার সাহায্যে ইসা আলাহিসাল্লাম তার চোখের দৃষ্টি দ্বারা দাজ্জালকে ধ্বংস করে দিবেন একটি বর্ণনা বলছে যে সাইদিনা ইসা আল্লাহ সাল্লাম তাকে ধ্বংস করবেন তার চোখের দৃষ্টি দ্বারা আরেকটি বর্ণনায় উল্লেখ আছে যে তার নিঃশ্বাসের মাধ্যমে দাতজলকে তিনি ধ্বংস করবেন আল্লাহ আলাম যে এই নিঃশ্বাস বা তার চোখের দৃষ্টি দাজ্জালকে গলিয়ে ফেলবে তাকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট হবে যেভাবে একটা বরফের টুকরে গলে যায় তো এটা হবে একটা অলৌকিক ক্ষমতা যেটা আল্লাহ ইসাকে দান করবেন তো সহি মুসলিমের একটা হাদিসের রাসুল্লাহাম বলেছেন যে পৃথিবীতে দাঁতজালের অবস্থান কাল হবে চল্লিশ তো এখানে এই হাদিসের রাসুল্লাহাম শুধু চল্লিশই বলেছেন চল্লিশ দিন বা ৪০ বছর না মাস এটা তিনি বলেন নাই কেবল বলেছেন চল্লিশ একটা বর্ণনা আমরা জানি যে এই চল্লিশের মধ্যে একটা দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক মাসের সমান একটা দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো এই কারণে শুধু বললেন যে এটা হবে চল্লিশ দার্জালের অবস্থানকাল হবে চল্লিশ এরপর আল্লাহ সুমত মারিয়ামের পুত্র অর্থাৎ ইসা আলাহিস্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন এরপর তিনি তাকে খুঁজে বের করবেন এবং হত্যা করবেন রাসুদুল্লাহ সাল্লাহাম আরো বলেছেন যে ঈসা আলাহিস্লাম দেখতে হবেন উরুয়া ইবনে মাসুদের মতো তো উরুয়া ইবনে ছিল রাসুল্লাহ সাল্লাহ সময়কার একজন ব্যক্তি উনি তার উদাহরণ দিয়ে বললেন যে ঈসা আলসাম দেখতে ইবনে মাসুদের মত হবে। তো ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ আসলাম বলেছেন যে বাবে নামক স্থানে গিয়ে হত্যা করবেন আর সেই স্থানটি বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত তো দাজ্জালের অধ্যায়ের পরিসমাপ্তি হবে তো আমরা আলোচনা করছিলাম যে কিয়ামতের বড় লক্ষণগুলো বড় আলামতগুলো কি কি এর মধ্যে এক নম্বর দ্বিতীয় প্রধান আলামতটা হচ্ছে কিয়ামতের দিনের দ্বিতীয় বড় আলামত হচ্ছে দুনিয়াতে আমরা দাতজালকে নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ এখন আমরা দুই নম্বর লক্ষণ নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাঈদিনা ইসা আলাহিসের পুনরায় দুনিয়াতে আগমন এর সূত্রপাত হবে অর্থাৎ ইসা আলাহিসাল্লাম দুনিয়াতে আসবেন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 বর্তমানে দেখি যে খ্রিস্টান রাইসাকে সবচেয়ে বেশি মানার দাবি করে অথচের মিনারটা সাদা রঙ করা হবে কেন্দ্র করে আরেকটা ঘটনা আছে যেটা হচ্ছে যে মসজিদে নববীর ঘটনা আসুল সালসালামের মদিন্দার মসজিদ আসুল সাল্লাহিস্লামের সময়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল তো ওসমান যখন পরবর্তীতে তৃতীয় খলিফা হলেন তার খিলাফতের সময়ে এই মসজিদটা পুনো নির্মাণ করা হয় তার মসজিদ করা হয়েছে কখনোই এই মসজিদের রং সাদা ছিল না বর্তমানে মসজিদের নবাবী সাদা রঙের এবং তার উপরে সবুজ একটা গুম্বুজ আমরা দেখতে পাই তো এটা সাদা করা হয় সর্বশেষ যখন নির্মাণ করা হয়েছিল অর্থাৎ বর্তমান সৌদি শাসন আমলে এর রং সাদা করা হয় এই মসজিদের মিনারগুলোতে মার্বেল পাথর বসানোর কারণে সেগুলোকে দেখতে সাদা দেখায় তো মার্বেল পাথরের রঙগুলো একেবারে সাদা নয় কিছুটা হালকা সাদা বা হালকা গোলাপি রঙের কিন্তু আরবিতে মানে যে যেকোনো কিছু যদি খুব হালকা রঙের হয় তো সেটাকে আরবরা সাদা বলে সাদা বলে থাকে তো এটাকে পুরোপুরি সাদা না হলেও তারা সাদা বলে উল্লেখ করে থাকে মার্বেল পাথরগুলো কিছুটা প্রতিফলন করে তো এই মার্বেল পাথরগুলা দূর থেকে অনেকটা ধূসর বর্ণের দেখায় আর মদিনারগুলো প্রায় যথেষ্ট সাদা বর্ণের দেখায়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 এবং তখন সেই দাজাল তার বাহিনীকে বলবে যে তোমরা কি ওই সাদা দেখতে পাচ্ছ সাদা প্রাসাদটা দেখতে পাচ্ছ ওটা হলো মুহাম্মদের প্রসাদ এরপরে সে মসজিদ নবির দিকে তাকিয়ে থাকবে খুবই আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমরা বলছিলাম যে ইসা আলাহ পুনরায় দুনিয়াতে আগমন করবে এবং ইসা আলাহিস্লামের আগমনের এই ঘটনাগুলো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 তার থেকে উপরে অর্থাৎ একশো ভাগ বিশুদ্ধ সেগুলোকে বলা হচ্ছে সহি হাতিস্য হাদিস আর সব থেকে শক্তিশালী সহি বর্ণনা নিয়ে কোনো সংশয় বা কোন সন্দেহের অবকাশ নেই সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস অর্থাৎ মোতাবাতির হচ্ছে এমন একটা বর্ণনা যা হচ্ছে নিশ্চিত জ্ঞান বা নিশ্চিত ঘটনা যা ঘটবেই এতবার সেগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো নিয়ে আর কোন দ্বিধা কোনো সন্দেহ এগুলোর কোনো অবকাশ নেই তো এই কারণে মুসলিমদের বিশ্বাস হচ্ছে যে মারিয়ামের পুত্র সাইদিনা ইসা আল্লাহামের আগমন দুনিয়াতে তিনি আবার আসবেন এটা একেবারে নিশ্চিত একটা ঘটনা আমরা এটা বলতে পারবো না যে ইসা আলাহিসের দুনিয়াতে আগমনের সম্ভাবনা সত্তর পার্সেন্ট এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবে প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এখানে কোনো ধরনের কোনো মত কোনো জায়গা নেই আয়াত অনেক হাদিস দ্বারা এই বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে আবার চিয়ামতের পূর্বে দুনিয়ায় ফেরত আসবেন একটা আয়াত এই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 আহলে কিতাবের প্রত্যেকে আব্বাস এ আয়াতের ব্যাখ্যায় বলেন তাসিরে বলেন যে এখানে তার মৃত্যুর পূর্বে বলতে ইসা আলাই সাল্লামের মৃত্যুর কথা বলা হয়েছে আর ইবনে জাবির আতাবারি এই সনদকে সহি বলেছেন এরপর হাসান আল বসরি রহিমুল্লাহ তিনিও বলেছেন যে এটা অর্থাৎ আহলে কিতাবরা ইমান আনবে মুসলিম হয়ে যাবে এই ঘটনা ঘটবে ইসা আলাহিসের মৃত্যুর পূর্বে তো এখন আমরা বর্তমানে দেখি যে অনেক ইহুদি খ্রিস্টান আছে তারা কিন্তু ইসলামের উপর ইমান আনেনি কিন্তু এই ঘটনা ঘটবে যখন ইসা আল্লাহ আবার দুনিয়াতে আসবেন তখন তারা সবাই ইসলাম গ্রহণ করবে এবং ইসা আলাহিসামের মৃত্যুর পূর্বে তারা সবাই ইমান আনবে অর্থাৎ আল্লাহর কসম যে ইসা আলাহিস্লাম বর্তমানে জীবিত অবস্থায় রয়েছেন একসময় তিনি আবার দুনিয়াতে আসবেন এবং তখন সবাই তার উপর ইমান আনবে সুন্না থেকে আমরা ইসা আল্লাহাম সম্পর্কে বেশ কিছু হাদিস পাই যেগুলো হচ্ছে শপথ শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র আবির্ভূত হবেন এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন হত্যা করবেন এবং তখন কোন জিজিয়া প্রথা থাকবে না সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউই গ্রহণ করবে না আর একটি শেষ এর গুরুত্ব মানুষের কাছে সেই সময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি হবে অর্থাৎ ইসার্লাম যখন আবার আসবেন তিনি ক্রুশ হাতে নিবেন এবং ভেঙে ফেলবেন এর দ্বারা খ্রিস্টানরা তাকে যেভাবে শিরক করে সেই শিরকের প্রতি তিনি অস্বীকার করবেন অস্বীকৃতি জ্ঞাপন করবেন যে তার নামে তারা ক্রুশের মাধ্যমে শিরিক করে আসছে কারণ আল্লাহ সুমতালার সাথে রব হিসাবে তারা তাকে শরিক বলে মনে করে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 আর সেই সময় মানুষের কাছে একটা সিস দার গুরুত্ব এত বেশি হবে এবং তোমাদের অবস্থা কেমন হবে মুসলিমদের অবস্থা কেমন হবে তো ইসা আলাহিস্লাম সেই সময় বলা হচ্ছে যে দামাজকাসির একটা মসজিদে অবতরণ করবেন এবং হেটে হেঁটে মসজিদের ভিতরে প্রবেশ করবেন আসরের সালাতের সময় তখন মুসলিমরা সালাতের জন্য প্রস্তুত সালাতের ইকামতো দেওয়া হয়ে গিয়েছে এবং তিনি আলাহিস বলবেন ইমাম মাহাদিকে বলবেন যেহেতু ইকামত আপনার জন্যই দেওয়া হয়ে গিয়েছে অতএব সালাত আপনি পড়াবেন অর্থাৎ মুসলিম জন্য এটা একটা সম্মানের ব্যাপার যে ঈসা আল্লাহিস্লামের আহ মতো একজন নবী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 তিনি দুইটি পাতলা হলুদ রঙের জামা পরে আসবেন দেখে মনে হবে যেন তার মাথা থেকে পানির ফোটা গড়িয়ে পড়ছে যদিও তার মাথা থাকবে শুকনো প্রতিষ্ঠা করবেন কারণ ইসা আলাহ সাল্লাম যখন বনি ইসরায়েল জাতির মধ্যে এসেছিলেন তখন তিনি আগের নবী মুসাই এর আইন তাওরাতের অনুসরণ করেছেন তাওরাত কিতাবের অনুসরণ করেছেন এরপর যখন তিনি আবার দুনিয়াতে আগমন করবেন তখন তিনি মুহাম্মদ সাল্লাহ স্লামের আইনটাই প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ আল কুরআনের আইন এটাই তিনি প্রতিষ্ঠিত করবেন আসলে সবগুলোই হচ্ছে ইসলাম কারণ মুসাল্লাহিস্লামের বাণী এটাও ছিল ইসলাম নবী ইসা ইসলামের বাণী ছিল ইসলাম মুহাম্মদ সাল্লাম উনার বাণী ইসলাম কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত বর্ণনা অর্থাৎ হুকুমা হকাম নিয়ম কানুন এগুলাতে কিছুটা পার্থক্য ছিল যাদের প্রতি হেদায়ত দেওয়া হয়েছিল সেইসব সব মানুষরা এই বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে এই কিতাবগুলোতে কিছুটা পার্থক্য ছিল কিন্তু মূল কথা একই অভিন্ন ইসা আল্লাহ সাল্লাম যখন আসবেন তিনি মুহম্মদ সাল্লাহামের আইন কে অনুসরণ করবেন সুমান এটাও সাল্লাহামের জন্য একটা সম্মানের বিষয় ইসা আল্লাহাম তাকে তো রাসুল্লাহ বলেছেন যে যদি আজকে মুসা আল্লাহ সাল্লাম জীবিত থাকতেন তাহলে তিনিও আমাকেই অনুসরণ করতেন অর্থাৎ বর্তমানে যদি মুসা আলাহাম ও জীবিত থাকতেন তাহলে তিনিও আল্লাহ রাসুল্লাহামকেই মানত এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একটা নিয়ম ছিল জিজিয়া অর্থাৎ যে কর মুসলিম শাসনের অধীনে বসবাসকারী ইহুদি বা খ্রিস্টানরা মোহাম্মদ না এর কারণ হচ্ছে যে মোহাম্মদের সময়ে তিনি বলে গিয়েছেন যে জিজিয়া ততদিন পর্যন্ত থাকবে যতদিন ইসা আল্লাহামের সময় না আসবে ইসা সময়ের পর আর কোনো জিজিয়া থাকবে না সুতরাং জিজিয়া গ্রহণের অনুমতি শুধুমাত্র ইসা আল্লাহ সাল্লাম আসার পর্যন্ত বহাল থাকবে এরপরে আর কোন বৈধতা থাকবে না এবং ইসাতে থাকবেন শপথ ইসা মারিয়াম ফাজ্জা রহা বা মক্কা নিকটবর্তী একটা স্থানে হজ নিয়ত করবেন তাহলে করবেন এবং তিনি হজ উমরা উভয় সম্পাদন করবেন সুতরাং তিনি এই মুসলিম উম্মার সাথেই হজ এবং উমরা পালন করবেন তো সেই সময়ে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 এই বরকতগুলো আসলে দুনিয়ার অভ্যন্তরেই ছিল মাটির মধ্যেই ছিল কিন্তু হচ্ছে আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ কোরআানে বলছেন যে জমিন এবং সমুদ্রে যে দূষণের উদ্ভব ঘটেছে এটা ঘটেছে মানুষের হাত যা কামাই করেছে অর্থাৎ মানুষের বিভিন্ন গুণায়ের কারণে অর্থাৎ বর্তমানে এই মাটি ও পানি দূষণের জন্য আমাদের কর্মকাণ্ড অর্থাৎ পাপ কর্মই দায়ী কিন্তু ইসা আল্লাহ জমিন গিয়ে এর বরকত প্রকাশ করতে বলবেন সেই সময় একদল মানুষের জন্য একটা আনার ফল থেকে একটা আনার ফল এটা সবাই মিলে ভাগ করে খেতে পারবে আনার আনার ফল ফল কিন্তু সেই থাকবে একটা কয়েকজন মানুষ ভাগ করে খেতে পারবে এবং একটি মাত্র ফল এতটাই বড় হবে যে একদল মানুষের জন্য সেটা যথেষ্ট হবে এবং এর ফলের খোসা এত বড় হবে সেটা দিয়ে তারা বিভিন্ন মানে সেই ফল তাদেরকে ছায়া দিতে পারবে ছাউনি হিসেবে কাজ করবে এবং আল্লাহ সুমান্ত আল্লাহ ভিন্ন গবাদি পশুর দুধে বরকত দিবেন যেমন একটা মাদি উটের দুধ সমগ্র একটা গোত্রের জন্য বা একটা মহল্লার হবে এবং একটা গাভীর দুধ সম্পূর্ণ একটা বংশের লোকের জন্য হবে। একটা ছাগলের দুধ একটা বড় পরিবারের জন্য পৃথিবী তখন এত বরকতময় অবস্থায় থাকবে তো মুসনাদে আহমদ থেকে বর্ণিত একটা হাতিস রাসুল হাসান বলেছেন যে সমস্ত নবী নবীর এরা মূলত একজন আরেকজনের ভাইয়ের মতো নবীর গণ সৎ ভাই এই রকম একটা কথা বলা হয়েছে মানে তাদের সবার দিন এক কিন্তু শরীয়ত এইটা আলাদা ছিল কিন্তু মূল ধর্ম কিন্তু একই অন্ন ভাই বলতে গেলে যে সমস্ত আম্বিআই ভাই ভাই তাদের দিন একই ইসলাম কিন্তু নীতি নিয়ম কানুন হুকুম হাক্কাম এটা ভিন্ন ছিল এবং আম্বিআই গনের মধ্যে ইসা আলাহিসাল্লাম তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের সবচেয়ে কাছে ছিলেন ইসা আলাহিসাল্লামের পরবর্তীতেই মোহাম্মদ সাল্লাহ আসলাম দুনিয়াতে আগমন করেছেন এদের দুইজনের মাঝখানে আর কোন নবী আসেন নাই তো মোহাম্মদ সাল্লাহ আসসালাম ইসা আল্লাহ আসলামের সম্পর্কে কিছু বর্ণনা বলে গিয়েছিলেন ইসা আল্লাহামের চুল মানে ঘন কালো বর্ণের হবে এবং এমন মনে হবে যে দেখলে মনে হবে চুলগুলো কিছু কিছু মানুষের চুল এমন চকচকে থাকে মনে হয় যেগুলো ভেজা আসলে যদিও তা শুকনো থাকে তো ইসা আল্লাহামের চুলো সেরকমই হবে এবং তিনি দুনিয়াতে আসার পর ক্রুশকে ভেঙে ফেলবেন ঘুরিয়ে ফেলবেন অন্য আরেকটি হাতিসে বর্ণনা করা হয়েছে যে ক্রুশকে ভেঙে দিবেন এবং শুকরকে মেরে ফেলবেন সারা দুনিয়া থেকে শুকর সরিয়ে ফেলবেন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 তার আরেকটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার পতন ঘটবে এবং সারা দুনিয়াতে হবে না বরং সবার মাঝে বিরাজ করবে বলেছেন যে সিংহ এবং উঠ এরা একত্রে অবস্থান করতে পারবে বাঘ এবং গরু একত্রে সহ অবস্থান করবে নেকরে আর ছাগল মানে যারা একে অপরকে ধ্বংস করার চেষ্টা করে এরা একত্রে অবস্থান করবে এবং বাচ্চারা বিশদর সাপ নিয়ে খেলা করবে কারণ তখন এতটাই শান্তি আর নিরাপত্তা বিরাজমান থাকবে যে কেউ কারো ক্ষতি করতে চাইবে না রাসুল্লাহাম আরো বলেন ইসা চল্লিশ বছর দুনিয়া থাকবেন এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজাও তাকে এই দুনিয়াতেই মৃত্যুবরণ করতে হবে কারণ হচ্ছে যে মাটি থেকে জড়ি করেছেন এই দুনিয়া তার জন্ম হয়েছে এবং এই দুনিয়াতেই তার মৃত্যুবরণ করতে হবে তো এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেননি এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্বের জন্য আল্লাহ মুহমতাল তাকে আবার দুনিয়ায় পাঠাবেন সুহান এটা একটা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 তিনি মুসলিম উম্মার একজন সদস্য হবেন অর্থাৎ রাসুলামী হচ্ছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল পরবর্তীতে ইসালাই শুধুমাত্র এবং মোহাম্মদ ইসলাম সেই দিন এবং স্বাভাবিক ভাবে ইসলাসের একসময় মৃত্যু ঘটবে এবং মুসলিমরা তার জানাজার সাহায্য আদায় করবেন তো হাদিসের বর্ণনা অনুসারে তিনি চল্লিশ বছর বাঁচবেন তো আরেকটা হাদিসের বর্ণনা অনুসারে যে দুনিয়াতে তার অবস্থানকালের সময় হবে সাত বছর এবং দুইটা হাদিসি সহি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 এবং তিনি এটা যাকে ইচ্ছে তাকে দান করবেন এবং সবকিছু শেষে এর চূড়ান্ত কর্তৃত্ব হবে মুখে মানে মুসলিমদের বিশ্বাসীদের তো আর একটা এটা ইতিহাস হচ্ছে মূলত হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লড়াইয়ের ইতিহাস সত্য আর মিথ্যার মধ্যে লড়াই অন্য কোন আদর্শের ভিত্তিতে মানুষের ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না কিন্তু যারা কাফের বা বিভ্রান্ত এবং অমুসলিম তারা বিভিন্ন কারণকে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 তো শুধুমাত্র একটা বীর যদি পাথরের উপর ছুড়ে ফেলে দেওয়া হয় সেখানে রেখে দেওয়া হয় তাহলে সেটাও গাছ হিসেবে এতটাই বরকত মন্ডিত হবে সেই সময় তো এটা হচ্ছে অন্যভাবে বলতে গেলে যে সত্য আর মিথ্যার মধ্যে সমস্ত যুদ্ধের শেষ অধ্যায় এরপর বিশ্বাসীদের জীবন কেড়ে নেওয়া হবে একে একে তারা মৃত্যুবরণ করবেন এবং যারা অবশিষ্ট থেকে যাবেন তারা হবেন মুনাফিক এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষ